সারা বিশ্বের সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ আসুন আমাদের নির্ধারিত হাদিস এবং সর্বশেষ হাদিস আজকে পাঠ করব আজকের হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবিজ্লাহ তিনি বলেন قال سمعه رسول الله صلى الله عليه وسلم يقول امي رسول الله صلى الله عليه وسلم كي بولتے سنی قال الله تعالى الله تعالى مهان الله صلى الله عليه وسلم اللہ پکوتے بڑا دچھن الله بولن يا ما دعوتني ورجوتني غفرت لك على ما ক্যানামিন মিনকা ওলা উভালি তুমি যখন আমাকে ডাক দেবে এবং আমার কাছে আশা করবে আমার কাছে আশা নিয়ে আমার কাছে প্রাপ্তির দাবি নিয়ে গভীর আকাঙ্ক্ষা সহ তুমি আমার কাছে যখন প্রার্থনা নিবেদন করবে গফারতলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা মা ক্যানা মিন তোমার যেই অবস্থায় হোক না কেন গুনাহের চাহে তুমি সেরা গোনা করে থাকো চাহে তুমি কবিরা গোনা করে থাকো যেটাই করো কেন আমি তোমাকে ক্ষমা করে দেব। দেবো এক্ষেত্রে আমি কোনো করি না আল্লাহ কেন তিনি তো খালেক তিনি ছত্র অধিপতি আল্লাহ বলছেন লিমা নিলমুলিও আমি রাজত্ব হবে কার কার্রমশালী একক আল্লাহর তিনি সেদিন চূড়ান্ত ফয়সালা নেবেন তিনি বলছেন আমি কারো পরোয়া করি না তোমার যে হোক যে অবস্থায় তোমার গোনা হোক ছোটো গোনা হোক বড়ো গোনা হোক আমার কাছে চাও আশা নিয়ে আমি তোমাকে ক্ষমা করে দিন আমি তোমাকে মাফ করে দেব কারও পরোয়া করব এরপর আল্লাহরবুল্লা আদমিন বলেন ইয়া এবে আদম ও হে আদম সন্তান তোমার গুণা যদি বাড়তে বাড়তে গিয়ে আসমানের কিনারা পর্যন্ত فرانتو شما پر جنتو ايش پرا شنستان بھور جائے آر سم استغفرتنی اتو پرتونی عمار کچه اشي کما چایلے عمار کس استغفار عمار کچه توبا کل لی عمار کچه قریات جانا لی غفار تو لک امی تو ما که کما کر دیو یا انك لو اتیتنی بقراب الارض خطایا তুমি যদি আমার কাছে এই অবস্থায় আসো যে তোমার গোনা ভরতে ভরতে গিয়ে পৃথিবী ভরে গেছে পৃথিবী ভরা বিশাল গুনার ভান নিয়ে যদি আমার কাছে আসো সোমালি অতপর তুমি আমার কাছে এই অবস্থায় এসেছো। লা তুসি কবি সাইয়া আমার সাথে কোনো বস্তুকে শরিক করো নাই শেরেক মুক্ত ইমান নিয়ে আমার কাছে এসেছো। লা এতাই ইতুকাবি করা হ্যাঁ আমাকে অনুরূপ আরেকটি পৃথিবী ভরা মাঘ ফেরাত নিয়ে তোমার কাছে আমি চলে আসব। তুমি গোনাগার আমার কাছে চাইছ সেদিকের মহাপাতক তোমার ভিতরে নাই। অন্য কোন ত্রুটি আছে পৃথিবী ভরা অনুরূপ পৃথিবী ভরা মাঘ নিয়ে আমি তোমার কাছে এসে যাব। তোমাকে মাফ করে দেব একটি গুরুত্বপূর্ণ হাদিস যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লা সুভান হুতার অপুরন্ত রহমত এবং মাঘ ফেরাতের কথা জানিয়ে দেওয়া তিনি তিনি আর হাব রাহামিন তিনি যে গফুর রাহিম তিনি যে গফ্পার ক্ষমা ক্ষমাপায়ন তার এই মহৎসিফতের কথা গুণের কথা উল্লেখ করছেন এরপর একটি কথা বলে দিচ্ছেন যে পাপটি মারাত্মক পাপ সেই পাপ থেকে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে সেরেক শেরেকের মহাপাপ তিনি কখনো ক্ষমা করবেন না এই মর্মে তিনি জানিয়ে দিয়েছেন তিনি ক্ষমা করবেন না কেন এটা আল্লাহর সানে সবচেয়ে বড় জুল সবচেয়ে বড় কাবিরা গনা প্রিয় হাবিবাহ ইসলাম বলছেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরাগোনা সম্পর্কে বলবো না প্রথমই হলো আলী শর কবিল্লা আল্লাহর সাথে সেরে করা সুতরাং এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না হ্যাঁ কোনো মস্যিক জুড়ি সিরিকের আবর্জনা ফেলে দিয়ে পবিত্র হয়ে যায় তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে তাহলে সে ক্ষমা পাবে কিন্তু শিরিক সহ সিঁড়িকে আকিরা বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করলে তার ঠিকানা জাহান্নাম বই আর কিছু নাই সে কোনো দিন কোনো সাহায্যকারী পাবে না এই সাহায্যকারী পাবে না বরং তার ঠিকানা হবে জাহান্ন শুধু ও দর্শক বৃন্দ গুণা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন এটি আল্লাহর পক্ষ থেকে এসান দয়া কিন্তু তার অর্থ এই নয় যে আমি তো ক্ষমা পেয়েই যাব গুণা করি না কেন ইজ আস্তামাদ এই সমস্ত ছোট্ট গুণা যদি কারোর মধ্যে একত্রিত হয়ে যায় অর্থাৎ ছোটো ছোটো গুণাগুলি যদি জড়ো হয়ে যায় আহ্লা কো তাহলে তাকে ধ্বংস করে দেয় অতএব কোনো গুনাহকেই তুচ্ছ মনে করা যাবে না আপনি আল্লাহর বান্দা হলে গুনাহ থেকে বিরত থাকবেন এটাই আপনার দায়িত্ব আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তার দয়া তার করুণা তার মেহরবাণী তিনি আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার প্রতি যে তার দয়া সেটার কথা জানিয়ে দিয়েছেন কিন্তু এর অর্থ এই নয় যে আপনি গোনাহ করতেই থাকবেন বরং গোনাহকারকে আল্লাহ রবুল্লা আলম পছন্দ করেন না শুধু দর্শক এই যে গোনা বা পাপ না ফরমানি সেগুলি দুই প্রকারের একটা হলো কবিরা গোনা একটা হলো সহিরা গোনা বা ছোট ছোট গোনা যেগুলি যেগুলির জন্য শরীয়তে কোনো শাস্তির বেদান্ত নিয়েতে দেয় নাই কিন্তু শরীয়ত অপছন্দ করেছে গুনাহের কাজ বলে আখ্যায়িত করেছে এই সমস্ত ছোট ছোট গুণা এগুলি থেকে মুক্ত হওয়ার উপায় হলো নেকি করা আল্লাহ রবাহ আলমিন বলে দিয়েছেন ইন্নাল হাসানাত ইউদ্িব না সই আর বান্দা যখন নেই করে তখন তার গুনা গুণাসমূহ ঝরে যায় আর বড় গুণা যেগুলি সেগুলির জন্য আপনাকে অবশ্যই তৌবা করতে হবে বড় গুণা বলতে ওই গুণাগুলি যেগুলি শরীয়তে হাত জারি শরীয়তে কঠিন বিধান দিয়েছে সেই গুণা থেকে মুক্ত হওয়ার উপায় হল তৌবা করা আল্লাহ বলছেন যারা তৌবা করবে তৌবা ব্যতীত কোনো উপায় নেই এবং আল্লাহ রব্লা আলমিন অন্যত্র বলেছেন যে ব্যক্তি এই কবিরা করার পরে তৌবা করবে ইমান আনবে এবং আমল করবে তাবা আমানা করবে। সে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন তাদেরকে তো মাফ করবেনই করবেন তাদের ওই কে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে দেবেন আল্লাহ আকবর আপনি গুনাহ থেকে মুক্ত হচ্ছেন তৌবার মাধ্যমে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার যে পরিমাণ গুণা করেছিলেন ওই পরিমাণ নেকি এক্সট্রা আপনাকে দান করে দেবেন যদি আপনি যথার্থ রূপে তৌবা করতে পারেন শুধুও দর্শক কিন্তু আর তৌবার বেলায় মনে রাখতে হবে যে তৌবার শর্ত হল তিনটি একটি হচ্ছে আপনার অনুসূচনা আপনি যখন কোনো অন্যায় করবেন সাথে সাথেই অনুশূচনা আসতে হবে দুই নম্বর আপনি এই গুণাহটির সাথে সাথেই পরিত্যাগ করবেন অনুসূচনা আসছে কিন্তু গুণা করতে থাকবেন সেটা চলবে না তাৎক্ষণিক পরিত্যাগ করতে হবে তিন এই মর্মে প্রত্যয় দৃঢ় সংকল্প করবেন আর কোনো দিন করবেন না যখন আপনি ওইভাবে সংকল্প নেবেন তখনই আপনার তোবা হয়ে গেল আপনি আল্লাহর কাছে ফিরে যাবেন আর মাফ পেয়ে যাবেন শুধুও দর্শকবৃন্দ সময় হলো একটু বিরতির ছোট্ট বিরতিতে যাচ্ছি দূরে যাবেন না কিছুক্ষণের মধ্যেই ফিরে আসতেছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে ধন্যবাদ রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল সবুজ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি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 रंग आज रसटाय सकाल साढ़े आठ टाइम इन अल्लाह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 দেখুন জাকিরের ইতিহাস পরবর্তী অনুষ্ঠান বাংলায় । বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে যে কথাটি বলতেছিলাম যে কবিরা গুণা করলে তো বা করতে হবে তোবার শর্ত তিনটি আর যখন গুনাহটি কোন হকুকল ইনসান কোনো মানুষের হকের সাথে সংশ্লিষ্ট হবে তাহলে ওর মালটা ফেরত দিতে হবে চতুর্থ শর্ত হিসাবে বাড়বে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে তবেই আপনার তৌবা হবে আর তৌবার উত্তম নিয়ম হল যে আপনি যদি কোনো নির্ধারিত গুনাহের জন্য তৌবা করেন তাহলে আপনি উজু করবেন দুই রেখার সলা তদায় করবেন এবং আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ রবুল্লা আলমী আপনার গুনাকে মাফ করে দেন। কারো দুয়ারে যেতে হবে না কারো কাছে ধারস্থ হতে হবে না আপনি আল্লাহর কাছে চাইবেন কেননা আল্লাহ রবাহ আলামিন তিনি বলেছেন যখন জিজ্ঞাসা করে তুমি বলে দাও আমি অতি নিকটেই বান্দা আমাকে ডাক দিলে আমি ডাক শুনি আল্লাহ বলছেন আমার কাছে ডাকো আমি শুনবো আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ওমাই বা ইহ আল্লাহ কে আছে গোনা ক্ষমা করে নেওয়া আপনি আপনার জন্য আপনার কৃত অপরাধের জন্য অনুসূচনা করে আল্লাহর কাছে তোমা করুন আল্লাহর আলমিন আপনাকে মাফ করে দেবেন এক্ষুনি প্রশ্ন হচ্ছে সুদীয় দর্শকবৃন্দ আল্লাহর মাখফিরাতবের কিছু শর্ত আছে এই শর্তগুলি আলোচনা করব কিছু প্রতিবন্ধকতা আছে সেগুলি নিয়ে আমরা আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত আলোচনায় প্রবৃত্ত হবো প্রথম কথা হচ্ছে আপনি যখন দোয়া করবেন তখন আপনার দোয়ার ভিতরে আশা থাকতে হবে রকম দোয়া করা যাবে না যে আল্লাহ তুমি কেউ যেন এটা না বলে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি চাইলে আমার প্রতি দয়া করো তুমি চাইলে এইরকম বক্তব্য না বলে বরং সে বলে যে সে ولكن ليازن في الدعاء সে যখন তার দোয়া আযম রাখে এমনত্ব দিয়ে বিশ্বাস নিয়ে গভীরতা নিয়ে দোয়া করে এজন্য আমরা দেখতে পারি যে নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন তারা কিন্তু সেই দোয়াে નિরাшон নাই بدعائك رب شقيا اولم আকুন بدعائك رب شقيا হে আল্লাহ আমি তোমার দোয়ার বেলায় তোমার কাছে প্রার্থনার বেলায় আমি নিরাশ নই তুমি চাইলে সবই পারো আমাকে দাও আল্লাহ রবাহিন তাদের পরিয়ে কবুল করেছেন বার্ধক্য বয়স মানুষ যখন নিরাশ হয়ে যায় তখনও কিন্তু তাদেরকে সন্তান আল্লাহ দিয়ে ধন্য করেছেন সুতরাং আপনাকে প্রথম দোয়ার সময়ে আশা নিয়ে দোয়া করতে হবে নিরাশ হয়ে নয় দুই নম্বর দোয়ের আদবের ভিতরে অন্যতম হচ্ছে আপনাকে বিনয় নম্রতার সাথে দোয়া করতে হবে দোয়া করবেন দিল গলবে না দোয়া করবেন মন নরম হবে না আপনি কোনো দিনও দোয়া যথার্থভাবে আল্লাহর দরবারে পৌঁছাতে পারবেন না আল্লাহর্বলে আইন বলছেন ও দৌহ হমা তোমরা তাকে ডাকো আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহকে ডাকতে হবে হও ভয় নিয়ে তামা ভয় থাকবে এবং আশা থাকবে তার জন্য বিনয় নম্রতার সাথে আশাসহ কায়মনুবাক্যে ফরিয়াদ জানাতে হবে ইন্না রহমত আল্লাহি করি মহাসিনিসে আল্লাহ রহমত অতি নিকটে যারা মহসিন যারা এহসানের সাথে কর্ম সম্পাদন করেন যে এহসান প্রত্যেকটা কাজেই আল্লাহ অবদারিত করে দিয়েছেন এসান হচ্ছে ইতকানের সাথে কোনো কাজ করা যথার্থ হক সহ কোনো কাজ করা মহসিন তিনি যিনি প্রতিটি কাজে এহসানের সাথে সম্পাদন করেন এখানে যখন আপনি দোয়া করবেন সেখানেও আপনার একাগ্রতা থাকতে হবে সেখানেও থাকতে হবে আল্লাহ বলছেন যারা এহেন তাদের জন্য আল্লাহর রহমত অতি নিকটেই সুরায় আর ছাপ্পান্নয়া তৃতীয় দর্শক বৃন্দ আমাদের ভিতরে একটা প্রবণতা আছে দোয়া করি কিন্তু দোয়ার ফলাফলের জন্য বেশি ব্যস্ত হইয়া পড়ি এবং মনে করি যে এমন যে এটা মামার বাড়ির বারান্দা চাইলে আমার পেয়া যাব এই মানসিকতা নিয়ে আমরা কিন্তু কথা বলি তা ঠিক নয় বরং দোয়ার আদবের ভিতরে হল দোয়া করার সময় কোনো প্র তাড়াহুড়া করা যাবে না এক্ষুনি ফল পাইতে হবে এক্ষুনি এটা করা যাবে না আপনাকে দোয়া করতে হবে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ রবুল্লা আলমিন এর বিনিময় অবশ্যই দেবেন প্রিয় হাবিব محمد صلى الله عليه وسلم বলছেন বুখারী ও মুসলিমের হাদিস ইস্তাজাবু لاحدকুম ما لم يحجل যতক্ষণ পর্যন্ত মানুষ দ্রুততা করবে না তাড়াহুড়া করবে না তার দোয়া কবুল করা হবে। ফাইকূল জারদ দ্রুততা করে তাড়াহুড়া করে তারা বলে কদ দাউ তু রাব্বি فلم يستজিবলি আমি তোমার রবকে ডাকলাম কই রব তো আমার ডাক শুনলো না অনেকেই আমার দোয়া কে শুনলো আল্লাহ কি শোনে না আল্লাহ কি দেখে না আল্লাহ কই কি হলো এই যে নিরাশার কথাগুলি মানুষ বলে থাকে রসসল্লাহ আলু ইসলাম বলেন এটা প্রতিবন্ধ কথা যতক্ষণ বান্দা এই ধরনের কাজ না করবে বরং বিশ্বাস রাখবে যে আল্লাহ রবাহ আলম কবুল করবেন তার দোয়া আল্লাহ কবুল করবেন অন্য হাজি রসুল্লাহ আলু ইসলাম বলেছেন বান্দা যদি তার দোয়ায় দৃঢ় থাকে এবং যথার্থভাবে দোয়া করে তার দোয়া বিছা যায় না তিনটি অবস্থার যে কোনো একটা হয় এক যে জন্য দোয়া করেছে আল্লাহ রব্বুর আলমিন সেটা পুরা করে দেবেন যা চাইছে তা দিয়ে দেবেন যে বিপদ থেকে মুক্তি চাইছে মুক্ত করে দেবেন অথবা দোয়াটা বিচা করবেন না অন্য কোন বিপদ অন্য কোনো মসিবত তার দূর করে দেবেন চাইছে একটার জন্য আল্লাহ অন্যটা দেবেন বান্দার চাওয়া আর আল্লাহর দেওয়া বান্দা চাইছে যে বিষয়টা সেটা হয়তো আদনা আল্লাহ তাকে এর চেয়ে বিপদ দূর করে দেবেন তার দোয়ার বিনিময়ে তিন নম্বর অথপর আল্লাহর আলমিন তার এই দোয়াটাকে সঞ্চয় করে রেখে দেবে ওই আদেরও হলিল আখরা আখেরাতের জন্য আল্লাহ সঞ্চয় করে রেখে দেবেন অথপর বান্দা যখন আখেরাতে উঠবে সে তখন প্রভূত দেখি ও কল্যাণ পেয়ে যাবে সে যে দুনিয়ায় প্রার্থনা করেছিল সুতরাং প্রার্থনাকারী কোন অবস্থাতেই নিজে দ্রুত করবেন না কল অবশ্যই পাবেন শুধুও দর্শকবৃন্দ দুআ কবুল এর অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে হালাল রুজি না খাওয়া রুজি হালাল না হলে আল্লাহ রাব্বুল আলামিন দুআ কবুল করবেন না এজন্য হাদিসে আসছে সাহাবী সা'দ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দুআ করুন আল্লাহর জন্য আমাকে মুস্তাজাবুদ দাআওয়াহ এমন ব্যক্তি বানান যে আমি দুআ করিলেই উপদেশ দিয়ে বলেন তাহলে তুমি প্রার্থনা করলে যে দোয়া কবুল হয় সেই ব্যক্তিটি পরিণত হয়ে যাবে তুমি চাইবে আল্লাহ কবুল করবেন এতে স্পষ্টত রসুল সালিসাম বুঝাই দিয়েছেন হালাল রুজিনা খেলে দোয়া কবুল হবে না অপর হাদিস যেটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহ নবী বলে চুরি করা মাল দিয়ে সদকা করলে সেখানে নেকি পাওয়া যায় না কাজেই আল্লাহ রবুরা আলমিন পবিত্র খেতে আদেশ করেছেন তার নবী ও রাসুলদেরকে আদেশ করেছেন সমস্ত একজন মুসাফির দূরের পথে চলেছে দূরের পথে চলেছে চলতে চলতে সে সফরে ক্লান্ত হয়ে পড়েছে চুলগুলি উস্কুকুস্কু হয়ে গেছে চেহারায় যেন মলিন হয়ে গেছে কাপডগুলির কিরম হয়ে গেছে সে এত ক্লান্ত আকাশের দিকে হাত উঠে বলছে ইয়া রব ইয়া রব ইয়া রব তার প্রার্থনা নিশ্চয়ই অবল হওয়ার কথা তো সে তো অসহায় হয়ে হাত উড়ে আসে কিন্তু রসুল সালাম বলেন প্রতিবন্ধকতা কোথায় রসুল বলেন মালবাসু হারাম যে পোশাক পরিধান করেছে সেটা হারাম ও মা হারাম যে পান করেছে সেটাও হারাম ও তামহু হারাম যা খেয়েছে তার উদর পূর্তি করছে সেটাও হারাম وغذي بالحرام حرام তারে বড্ড ভীত হয়েছে হারামের উপরেই সে বেঁচেছে فأن مستجاب له تر دعاء প্রত্যেকই কবুল হবে অতএব সুদি ও দর্শকবৃন্দ এটি স্পষ্টত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে এমন ব্যক্তির قبول কবুল হবে না কাজী আপনি যদি মুস্তাজাবুদ দাআহ হতে তাহলে আপনি অবশ্যই আপনার রুজিটাকে হালাল করবেন শুধুও দর্শক বৃন্দ যে দোয়ার কিছু আদাব রয়েছে যেগুলি মসনুন আদাব সেগুলি রক্ষা করা ভালো তার মধ্যে আমি বলবো এক নম্বরে আপনি উজুর হালত পবিত্র অবস্থায় দোয়া করবেন দোয়া যে কোনো সময় করা যায় কিন্তু পবিত্র হালতে দোয়া করাটা ভালো দুই নম্বর আপনি দোয়ার সময় তৌবা করবেন তৌবা করে আল্লাহর কাছে কিছু চাইবে তিন নম্বর কিবলামুখী আপনি হবে এটা আদব কিবলামুখী দোয়া করতে হবে আমাদের এই মুসলিম সমাজে চালু আসে কবর জিয়ারত করতে যায় সেখানে গিয়ে কবরমুখী হইয়া দোয়া করে আচ্ছা বলেন তো কবরের কাছে কিছু চাচ্ছে না আল্লাহর কাছে কিছু চাচ্ছে তাহলে আল্লাহর কাছে চাইতে গেলে তো কিবলামুখী হতে হবে তা কেন এই ধরনের অনেক ত্রুটি বিচ্ছুতি আমাদের ভিতরে আছে শুধুও দর্শকবৃন্দ দোয়া শুরু করতে হবে আল্লাহরহাম ও সারাদারা রসুলের দুরুদ পাঠ করার ভিতরে আপনার অপরাধকে আপনাকে স্বীকার করতে হবে তারপর আল্লাহর কাছে আপনার চাওয়া চাইতে হবে এবং দোয়াটি সমস্ত মুসলিম উম্মাহের জন্য উমুক্ত করে চাইতে হবে আর দোয়ার বেলায় নিম্নস্বরে আল্লাহর কাছে চাইতে হবে অথব দোয়ার এই আদবগুলি রক্ষা করে যদি দোয়া করি তাহলে অবশ্যই ইনশা আল্লাহ দোয়া প্রবুল্য হবে শুধুও দর্শক বিন্দু আমরা কিন্তু আমাদের গ্রন্থের দ্বার শুরু করেছিলাম ওই হাদিস দ্বারা যে হাদিসটা হচ্ছে ইন্নাম আল আহম নিয়াত প্রত্যেককে আমন নিয়তের উপরই আর শেষ করছি আল্লাহ রব আলমিনের রহমান মহফরতের প্রত্যাশার বাণী নিয়ে শুরু করছি নিয়তের বিশুদ্ধতা দিয়ে আর শেষ করছি নিয়তের বিশুদ্ধতার পথে অন্তরায় সিরিকে মহাপাতর থেকে বেঁচে থাকার প্রতি সাবধানতার কথা উল্লেখ করে আমরা যথাসাধ্য চেষ্টা করব। এই ধরনের কাজ থেকে মুক্ত থেকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার যে সকল ওসিদা যে সকল পন্থা আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব সল্লাহ আলী সাল্লের মাধ্যমে বাতলি দিয়েছেন সেগুলির জন্য আমরা বাস্তবায়ন করি আল্লাহ রবাহ আলামিন আমাদের এই দার্সকে আমাদের বলাকে আমাদের সোনাকে কবল করুন এটাই আমাদের জন্য মুক্তির ওসিলা করে দিন আমাদের সকলের জন্য হেদায়ত ন করুন আমিন এ প্রত্যাশা করে সকলের খের ও আফেত কামনা করে সবার জন্য দোয়া চেয়ে বিদায় আর্জ করছি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে ভালো রাখুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته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 এবং এইট জাকাত পাঠিয়ে বিআইসি কোড আই বিও বি ডাবল টু আইন জি বিভু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর जीरो जिनो डबल वन थ्री टू थ्री जिनो टू इस डलर अट्ठन्ट नंबर जिनो डबल वन थ्री टू थ्री जिरो थ्री टा पाठिएमेल कर एट द रेट पीस टी डट